ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا قضل له ومن يضلله فلا مادية له وأشهد أن لا إله الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسردنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد সৈতলা বালা আলিমি ইন্দ হমিদ ও على محمد দি আলা কমাবারক কালা ই বরাহি বরাহ ইদা أبي أياسي سلوة بن عمر بن الأكوار رضي الله تعالى عن أنه قال إن رجلا أكل عند رسول الله صلى الله عليه وسلم بشماله فقال كل بيمينك قال لا أستطيع قال ما استطعت ما منعه إلا الكبر গত জুমায় কিভাবে আমল করলে রিনের কাছে আশা করা যায় আল্লাহ তালা কবুল করবেন আমল কবুল হওয়ার জন্য ছয়টা শর্ত পেশ করেছিলাম এই কথাও আপনাদেরকে বলেছিলাম যে হাদিস্রী কথা আমার আমল আমাকে পারবে না এই কথার উপর যেন কেউ এই সুযোগ না নেয় যে তাইলে আমল করার দরকার কি আল্লাহ রহমতের আশায় বসে থাকি এবং এই সুযোগটা নিয়েছেন গত কদিন থেকে এক ভ্রান্ত গ্রুপ বাংলাদেশে কাজ করছে আপনাদের জানা থাকার কথা অথবা নাও জানা থাকার কথা অনেক জানেন বিভ্রান্ত মানুষ ছিলেন যিনি নিজেকে এমাম উজ্জামা দাবি করে একটা সংগঠন করেছে করেছেন হেসবুত নামক তাদের কিছু প্রকাশনা নিষিদ্ধ এবং তাদের কার্যক্রমের উপর সরকারি বিধিনিষেধ থাকার পরেও কোন সেই অশুভ এবং পেছনের শক্তির কারণে প্রকাশ্যে তারা তাদের প্রচারণা তাদের সভা সেমিনার করে যাচ্ছে আমরা জানি না কিন্তু সেই সমস্ত সভা সেমিনারে তাদের বক্তব্যের মূল কথা যেগুলো থাকে অনেক আগে একবার আলোচনা করেছিলাম একজন ভ্রান্ত মানুষ বুঝার জন্য উপায় কিছু উপায় আমরা আলামতটা আলামত হচ্ছে এই এর মধ্যে অন্যতম একটা আলামত ছিল যারা সাধারণ মানুষকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে চায় আলেমদের বিষয়ে বিষয়ে সাধারণ মানুষকে যারা মিশিয়ে তোলে আপনি নিশ্চিন্তে চোখ বন্ধ করে মনে করবেন এই লোকটা ভ্রান্ত তার জন্যে সাধারণ মানুষকে খাওয়ানোর জন্যে সবচেয়ে বড় বাধা হচ্ছেন হজরতরাম তারা থাকলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যায় না এই জন্য সাধারণ মানুষ থেকে আওয়ালেমদেরকে বিচ্ছিন্ন করার চক্রান্তে যে যেভাবে যে প্রক্রিয়ায় হোক যখনই দেখবেন আপনি সে দিনের নামে আলমদের সমালোচনা করছেন আলমদেরকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করছেন আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিয়ে নেবেন এই লোকটা ভ্রান্ত তার মতলব খারাপ এই হিজবুত্তহিদ তাদের প্রকাশনা লেখালেখি আলোচনা সব মধ্যে মৌলিক যে আলোচনার বিষয়গুলো থাকে সেটা হচ্ছে এখন একটা মার্কেটে আসার জন্য নেট নজর নেওয়ার জন্য এখন একটা সস্তা স্লোগান হচ্ছে জঙ্গিবাদ বিরোধী জঙ্গিবাদ বিরোধী আমরা সস্তা জঙ্গিবাদ বিশেষ মানুষের করুণা আর সহযোগিতা পাওয়ার জন্য এটা একটা সস্তা স্লোগান আর কাউকে ফাঁসানোর জন্যে এটা একটা ভয়ঙ্কর স্লোগান কাউকে ফাঁসাইতে চান তার বিরুদ্ধে জঙ্গিবাদের ট্যাগ লাগা তো তাদের আলোচনার মৌলিক বিষয়গুলোর মধ্যে এটা একটা আলেমদের বিষয়ে মানুষকে বিষিয়ে তোলা দুই নম্বর বিষয় হচ্ছে এই কথা বুঝানো যে নামাজ রোজা ব্যক্তিগত আমলগুলো এগুলো কোনো লাভ নাই যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তার সার্বভৌমত্ব সমাজে প্রতিষ্ঠা করা যাবে আল্লাহ এক মতে কথা বলেছেন আল্লাহ নামাজ পড়ার কথা বলেন নাই নামাজ কায়েম করার কথা বলেছেন মানে রাষ্ট্রীয় ভাবে ক্ষমতা মিয়া রাষ্ট্রীয় ভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠা এটাই হচ্ছে দিন এই যে এক বিষ মাখা কথা মানুষকে আমল থেকে বিচ্ছিন্ন কথা আছে জাকাত না দেওয়ার উপর কত শাস্তির কথা হাদিসে আসছে নামাজ পড়ার স্বভাবের কথা হাদিসে আসছে রোজার সবাবের কথা হাদিসে আসছে হজের সবাবের কথা হাদিসে আসছে গত জুমায় বলেছি রোজা এত দামি আবাদত এটা আমার জন্য স্পেশাল এবং তার বিনিময় ফিরিস্তাদের মাধ্যমে নয় আমি আল্লাহ নিজের দিব রোজার বিনিময়ের কথা জাকাতের হজিরতের কথা আসছে কথা কোন দাম নাই কোনো লাভ নাই এই বলে। ইমানের দিক থেকে যারা দুর্বল এবং অলশ্রেণীর মানুষ যারা যারা শর্টকাটে জান্নাত পেতে চায় বন্ধ পীড়দেরকে ধরে যে মানুষ আপনি কি মনে করেন অধিকাংশ মানুষই দান্দাবাজ অধিকাংশ মানুষই দুনিয়া পাওয়ার জন্য পীরের কাছে যান না, অধিকাংশ মানুষের দিলের মধ্যে পীর সাহেব বলেছেন আমাকে ধর আমি তোরা জান্নাত দিয়ে দিব তো এবার চিন্তা করে তাইলে কষ্ট করে লাভ কি তখন যায় পীরের কাছে ধরনা দেয় কিন্তু তার মাকসাত কিন্তু জান্নাত পাওয়া মানুষের এই অন্তরের অনুভূতিটাকে ভণ্ড প্রতারকরা ধান দাবলা কাজে লাগে তো তাদের ওই বক্তব্য বিষয় হচ্ছে না সমষ্টিভ জীবন এটাই হচ্ছে মূল টার্গেট এবং রাজা অষ্টম হিন্দি তার সময় আঠারোশো তার সময়ে সর্বপ্রথম মানুষের ব্যক্তিগত জীবন একদম বাদ জীবন ব্যক্তিগত যে ধারা শুরু হয়েছে। তার বক্তব্য অনুযায়ী তখনই তার জালের জন্ম হয়েছে দার জাল কোনো ব্যক্তি নয় তার জাল এহুদি খ্রিস্টানদের সভ্যতা তার বক্তব্য তাদের বক্তব্য এগুলা মানুষকে বিভ্রান্ত করার জন্য নানান কুটকৌশল তারা যে কথাটা বলার জন্য আমল না দিতে পারবে না কথা সত্য এর মানে মানুষের আমল মানুষকে নাচাদ দিতে পারবে না এ কথা সত্য আদিসের কথা কিন্তু কথা শেষ হয় নাই তো মানুষকে মুক্তি দিবে কে আল্লাহ রহমত আমরা বলেছি কিন্তু ভাই আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহ রিসা ছাড়া আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন না এটা তো ঠিক কথা আরেকজনের দেশে যাবে ভিসা লাগবে ভিসা ছাড়া যাওয়ার কোন উপায় নাই কিন্তু এটা অত ঠিক ভিসা আপনি কখন পাবেন প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই তো ভিসা দিবেন না প্রয়োজনীয় কাগজ দিবেন না আপনাকে দিয়ে দিবে এখন দেয় দিয়ে কাগজের মধ্যে দিয়ে দেয় কিন্তু সেটাও প্রয়োজনীয় কাগজ জমা ছাড়া এমনি মুখের উপর আপনাকে ভিসা দিয়ে দিবে দেয় ভিসা ছাড়া বিদেশে যাওয়া যাবে না কথা তো ঠিক কিন্তু ভিসা নি পাবেন না কিছু শর্ত আছে না কথা ঠিক আমলের কোন মূল্য নেই আল্লাহর রহমত পাওয়ার জন্য সহি আমল এটা অসতর্ত সহি আমল ছাড়া আল্লাহর রহমত আপনার উপর আসবে না এটা স্পষ্ট কথা পুরাণ সুরা আরেম রন আয়াত্রিশাল স্পষ্ট বলেছি কথাটা মানুষ তুমি যদি দাবি করো তুমি রথ কে মহাবত কর তোমার মালিক কে ভালোবাসো তো প্রমাণ দল্লা আপনি প্রমাণ চান না বলেন তাদেরকে প্রমাণ দিয়ে ভালোবাসো আল্লাহকে ভালোবাসো এর প্রমাণ হচ্ছে আমি নবীকে এতেবা করো আমার নবী আমি যেভাবে বলবো যেভাবে দেখাবো কাজগুলো শরীয় আমল ওইভাবে করো তাইলে বুঝা যাবে তোমার যে দাবি ওই দাবিতে তুমি সঠিক আর এটা যদি করলে আল্লাহ রা বলতে ঘোষণা আল্লাহ তোমাকে ভালোবাসার ওয়াদা করতেছেনটা না এক নম্বর সুসংবাদ পুরস্কার আল্লাহ নিজে ভালোবাসেন ওই বান্দাকে যে বান্দা তার আল্লাহ তার গুণাগুলো মাফ করে দেন তো আল্লাহ গুনা মাফ করেন রহমত নাজির হইলেই তো আল্লাহ তালা ভালোবাসেন এটাই তো আল্লাহ রহমত এই রহমত আর মাহফেরাত পাওয়ার জন্য শর্ত কি সব গুলোকে রসুলের রঙে করা তারা তো প্রশ্নের জবাব দিলে আমি তখন আলোচনায় ঢুকছি নাই ঢুকি নাই এখনো আহ এই সপ্তাহে যেটা শোনাতে চাচ্ছি আলোচনা করতে চাচ্ছি কোন আমন্তা তো তিকা ছাড়া কবুল হবে না এটা কবুলের এক হাদিস আপনাদের সামনে পেশ করেছি হজরত আয়াস ইবনে সালামত ইবনিল্লাহ এটা নাম এমনি মশুর হচ্ছেন হজরত সালামত ইবনুল আকুয়া সালামতুল আকুয়া নামে প্রসিদ্ধ কিন্তু পুরা নামটা হচ্ছে বসে ডানবাব দিলেন আমি ডান হাতে খেতে পারি না আল্লাহুল বললাম ভাই এটা আদবের খিলাফ এটা আদবের খিলাফ এই আওয়াজ খ্রিস্টদের প্রশ্ন হবে মসজিদ একটা সম্মানিত জায়গা সম্মানিত জায়গায় আদর দেখানো এটা পরে আর নির্দেশ আমাদের অনেক ভাই ফতুয়া জারি করেন মসজিদে জুতা পরে ঢুকা যদি না পাটি না থাকে যায় জুতা পড়ে নামাজ পড়া যায় যায় এইভাবে মানুষকে বলা এটা বিভ্রান্তি কারক মসজিদে জুতা পরে ঢুকা যায় জুতা পড়ে নামাজ পড়া যায় আমরা অস্বীকার করি না কিন্তু শরীয়তের মিজাজটা কি শরীয়ত কি চায় কেমনটা চায় ওইটা তো বলবে শরীয়ত চায় কেমন এটা হজরতালামের ঘটনা দিয়ে আমরা বলছি হজরতালাম যখন স্ত্রীর জন্য আগুন খুস্তে গেছে তো আল্লাহ তা ওই সময় তাকে নবান করলেন দেখেন যে গাছের মধ্যে আলো তো উনি তো গ্যাসেরই আগুন আনতেন ওই আলো ধরতে আওয়াজ আসলো তোমার হুকুম আসলো আল্লাহ জুতা খোলো জুতা খোলো তুমি একটা পবিত্র জায়গায় আছো আল্লাহ মুসা আলী সালামকে হুকুম করলেন জুতা খোলো তুমি একটা পবিত্র জায়গায় আছো এখানে তোমার উপর আসবে যে জায়গায় ওই আসছেন আল্লাহ ওইটাকে পবিত্র জায়গায় ঘোষণা দিয়া হুকুম দিলেন তুমি চুতা হল আর যে মসজিদের মধ্যে সবসময় আল্লাহর খাস পাওয়া একটু যেখানে আমরা নমাজ পড়ি আল্লাহর ঘর আল্লাহ ঘোষণা দিয়েছেন বলেছেন আল্লাহ পুরানের শব্দ আল্লাহর মসজিদ তো তারাই বাড়ি আল্লাহ নিজেও আল্লাহর সাথে জুড়ে গেছেন এটা আল্লাহর ধর সেই জায়গায় জুতা পরে ঢোকা সেই জায়গায় নামাজ জুতা পড়ে পড়া না যায় আমরা বলছি না কিন্তু কোরআনে বক্তব্য শরীয়তের মিজাজ এটা বুঝতে হবে আমাকে শরীয়ত কেমনটা চায় আমার কাছে সব জায়গায় জায়েজ খুললে বুজুর্গ হওয়া যায় না উত্তমের উপর চললে বুজুর্গ হয় কথাটা মনে রেখে রেখে উপর হওয়া যায় আল্লাহ হওয়ালা হওয়া যায় উত্তমের উপর চললে আল্লাহ হওয়ালা হইতে যাই হোক ভিন্ন কথা তো ভাই দপাস করে ছুটছেন বললাম ভাই যুদ্ধ রাস্তে ফেলবেন এটা মসজিদের আদব তো উনি মনে করতেছেন এটা অহংকার আমাকে ডাইরেক্ট ঠুঁকলেন এখন জবাব একটা দিতে হবে মানুষ খামাখায় জবাব পানায় নিজের অবস্থানটাকে পরিষ্কার করার জন্যে নিজে ভুল করে নেয় এটা বোঝানোর জন্য অহংকারের সংজ্ঞা তাহলে জিজ্ঞেস করেছেন অহংকারের সংজ্ঞা জিজ্ঞেস করেছেন আল্লাহ রসুল দিয়েছেন অহংকারের সংজ্ঞা আমি বুঝছি এটা ঠিক তারপরও আমি ভুল করলাম এটা কেমন দেখা যায় এটাকে ইনিয়ে পিনিয়ে কোন রকমে পেশ করার চেষ্টা করা এটা অহংকার তো ভাই জবাব দিচ্ছেন উপর হইতে পারি না কোম হয়ে ব্যথা তো এই জন্য উপর থেকে ফলাইলাম উপর হইতে পারে না আসলে খামা খেয়ে উপর সব জায়গায় হয় দৌড়ায় হাটে হাটে ব্যায়াম করে উপর হয় যত রোগ সমস্যা বালা মুসিবত মসজিদে আসতে দেয় রাগ করেন না কষ্ট নিয়েন না যারা মাজুর মাহুর তাদের সাথে কোনো কথা নাই আমাদের যারা মাজুর মাহুর মাহুর কে আল্লাহ ছাড় দিয়েছেন মাহুর কে আল্লা ছাড় দিয়েছেন আমাদের ধরার কোন কারণ নাই আমাদের টোকার কোনো কারণ নাই এটা আল্লাহ যাকে ছাড় দিয়েছেন তাকে আমরা টোকা এটা আল্লাহ আল্লাহকে অসম্মান করাুর বাদ কিন্তু আমাদের অনেক ভাই আমার চেনা জানা মানুষ ব্যায়াম করেন জিম করেন যে মানুষটা সেই মানুষটা মসজিদে আসলে নামাজ পড়ার জন্য ওনার চেয়ার লাগে যত মুর আমি মসজিদের মধ্যে দিনের ক্ষেত্রে আমি হয়ে আর অন্য সব জায়গায় আমি স্ট্রং বুড়া বললে মাইন মাইন করে করে। বললে বয়স্ক হয়ে গেলাম এই বয়সে এই কাপড় পরলেন আপনি এই বয়স মানে কি বুঝতে চান আপনি গেছে সব জায়গায় নিজের যৌবনকে প্রকাশ করতে চায় কোথাও গেলে এমন এমন ড্রেস পরে গিয়েছে তিনি বাবা অথবা আর শুধুমাত্র মসজিদে আসলে আমি বুড়ো হয়ে যাবে এটা বড় আফ আর হতাশার কথা যদি ওজর ছাড়া ওই তরিকায় নামাজ পড়ে নামাজ হবে না বোন রায় ওজর ছাড়া সম্বল আমার পক্ষে তারপরে আমি ওইভাবে নানাজ পড়তেছি তাচ্ছিল্য করা উপহাস করা না দেখা দেখি অন্যরা সুযোগ নেন যারা ওই সুযোগ সন্ধানীদের উদ্দেশ্যে এই কথাগুলো যাই হোক তো ভাই উপর থেকে জুড়ে ফেললেন বললাম ভাই আসতে ফেলে মসজিদের আদাব কোমরে ব্যথা আস না। সোজা হয়েই থাকতে হবে সোজা হয়ে ও ইচ্ছে করলে আসতে ফেলা যায় ওই কথা বলতে গেলে কথা পারবে তিনি আর একটা বানায় বললেন মিথ্যা শুধু বলতেই থাকবে যে পর্যন্ত আছে ওই পর্যন্ত থাক আমার জিম্মাদারি আমি আদায় করেছি আল্লাহ রুসুল সাল্লি সাল্লাম যখন বললেন কল্প আমি বাম হাতে কেমন খাচ্ছ ডান হাতে খাও সাহাবি জবাব দিলেন আমি ডান হাতে খেতে পারি না আল্লাহ রসুল সাল্লাম সমস্যাটা কোন জায়গায় ডান হাতে না অন্তরে বুঝেছেন আল্লাহ রসুল বুঝে কি বললেন আল্লাহ রসুল বুঝে বললেন মাস্তা তা পারবা পারবাও বর্ণাকারী সাহাবি শেষে বলেন সে কোনদিন আর গান হাত মুখরে উঠাইতে পারে নাকি মুসলিম শরীফের বর্ণনা আল্লাহ রসুল না হয় আল্লাহ রসুল নগদে বদ্ধ স্বাভাবিক ভাবে প্রশ্ন আসবে যে রহমতের নবী ক্ষত হয়া নিজের সামনে নিজের সঙ্গীরা টুকরা টুকরা হচ্ছেন आशंका स्ल्ला रसुल के रक्षा जीवनपुर लड़ाई करा तो हमला तो सरसरी रसुलर आते आशंक এখন আল্লাহ তহ এদেরকে ধ্বংস করে দিবেন যেহেতু আল্লাহ রসুল হাত উঠাইছেন অপেক্ষায় কি দোয়া করেন আল্লাহ রসুল হাত উঠেছেন আল্লাহ Allah marhom, hugh zhennat, hud rakem'a thukur, Allah, oi rasul sallallahu alayhi wa sallam, rachmatar nabi, dhyar nabi, jake Allah dhijay rauf bula chan, rauf bula chan, kak Allah rsifat, Allah rsifat, Allah ta'ala rasul kak bula chan, rauf, lakad jakum অন্তর খুব নরম মমিনদের বিষয়ে প্রশ্ন আসবে সিঁড়ি হইল কিনা আল্লাহ নিজে সিখ করলেন কিনা আর তো আল্লাহর আল্লাহ নিজের সম্পর্কে বলেছেন সৌরাল আলাদা করেছেন আল্লাহ নিজেও ব্যবহারের সময় আলাদা করেছেন নিজের সম্পর্কে যখন রৌফ ব্যবহার করেছেন আল্লাহ তালা তখন বলেছেন রৌফ বিন্যাস ইন্দিন আল্লাহ গোটা মানব জাতির জন্য আল্লাহ সমস্ত বান্ধবের বিষয়ে দয়াশীর নেহরবান আর রসুল সম্পর্কে বলেছেন বিল মধ্যে পার্থক্য আছে একটা দয়ার নবী ওই উপস্থিত সাহাবিকে বলতেছেন তা তুমি হাঁক আর কোনদিন যেন উঠাইতে না বলছে প্রশ্ন আসবে আল্লাহ রসুল বদয়া দিয়ে দিলেন এরকম আর ওই লোকটার হাত উঠে পারল না হ্যাঁ মহাদিস এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে আল্লাহ রসুল বদা ওই লোকটাকে বাঁচাই কেন কারণ অহংকারের কারণে সরাসরি আল্লাহ রসুলের হুকুমকে অ্যাভয়েড করার চেষ্টা করা এটা অনেক বড় অপরাধ এই অপরাধের কারণে আল্লাহ তালার গজা নগদে আসতে পারতো আমরা অনেক সময় আপন যখন এর ব্যাপারে যখন বিচার আসে আপনার ছেলে এই কাজটা করছে অপরাধটা করছে তখন উপস্থিত কি করি আমরা তাকে কিছু ধমক দিই অথবা একটা চট থাপ্প বিচার বসলে যখন তাকে বাঁচানোর নিয়ত থাকে যারা বিচার করে যখন একে বড় ধরনের শাস্তি থেকে বাঁচানোর নিয়ত থাকে তখন ডাইকায় না কয়েকটা হুমকি ধামকি দিয়া দিতে থাপ্পড় দিয়া যাবার আসলে এই থাপ্প থাপড়া এই থাপ্পড় দিয়া তাকে বাঁচা দেওয়া হয়েছে এই থাপ্পড় দিয়া তারা এখান থেকে না খেদাইলে পাবলিক এর গণপিটনী খেতে পারতো সব এটা একটা কৌশল ঠিক আল্লাহ রুসুল তো দু কষ্ট পাইলে দু আকর্তান আল্লাহ তোমাকে মাফ করে করে কিন্তু কোন বুজুর্গ এমন ছিলেন যে তারা প্রতিশোধ নিয়ে নিতে প্রতিশোধ নিয়ে কেন কারণ তার আশঙ্কা যে এই মানুষকে কষ্ট দেওয়ার কারণে আমাকে কষ্ট দেওয়ার কারণে অন্যায় ভাবে না জানি তার উপর আল্লাহরাজি হয় কিনা আমার প্রতিশোধটা তাকে দুনিয়ার কতক থেকে বাঁচাই দিবে আফরাতের আজাব থেকেও বাঁচাই যেহেতু আমি প্রতিশোধ নিয়ে নি কিন্তু যদি প্রতিশোধ না নেই দুনিয়ায় ও কতক আসতে পারে আফরাত ও আজাব আসতে পারে এটা তাকে বাঁচায়া দেওয়া ঠিক আল্লাহ রসুল সাল্লাহ এখানে এই কাজটাই করেছে তাকে বাঁচা দিছে মতারাম হাজরি হাদিসের এই ব্যাখ্যায় যাওয়া হয়তো আমাদের মাকসাদ না আমাদের মাকসাদ হচ্ছে সুন্নতের এই এই একটু কথা বলা সেটা হচ্ছে ওই যে সাহাবি আল্লাহ রসুল সাল্লা আল্লাম হুকুম করলেন গান হাতে খাওয়ার জন্য তিনি এই হুকুমটাকে খুব স্বাভাবিক মনে করলেন আর ভেতরে কষ্ট লাগলো যে আল্লাহ রসুল্লাহ আমাকে ঠুকলেন এই জন্য বাচ্চার জন্য একটা অজুহাত পেশ করেছেন এই চরিত্র থেকে সমাজের আমরা প্রায় সবাই জড়িত এই চরিত্রের মধ্যে এরকম তো আছে করি না এরকম তো আছে বহু হত ভাগা আল্লাহ এমন আছে যারা ওই ছোট আমল গুলোকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে উচ্চারণ করে মনে রাখবেন একজন মানুষের ইমান চলে যাওয়ার জন্য আল্লাহ রসুলের কোন আমলিয়তের কোন হুকুমকে তা অনেক হাদিসকে আমরা মানি না দুর্বল বর্ণনায় যদি কোন হাদিস আসে খাবারে ওয়াহিদ বর্ণনাকারী একজন এইরকম কোনো হাদিস যদি আসে কেউ যদি এটাকে না মানে সে বড় গুণাহার হবে কিন্তু তার ইমান যাবেন যাবে কথাটা অন্যভাবে আরেকটু বলি আমাদের অনেক ভাইয়ের আক্ষেপ আছে ছোটবেলায় গজলো শুনতাম বাচ্চাদের জন্ম যদি হতো মোদের রসুল পাকের দেশে আহার রসুল পাকের কালে মোদের তিনি আদর করে চুমু দিতেন গালে বাচ্চাদের গান শুনতাম ছোটবেলায় আমাদের অনেকের রাখে। আহারে যুগে রসুলের ওই সোনারি যুগে আমার জন্ম এই রসুলের যুগে আবু জাহেদ জন্মগ্রহণ করেছে আবু আহবেরও যোগ রসুলের যুগ আবদুল্লাফি উবাই মুনাফিক তার যুগ রসুলের যুগ আমি কি গ্রহণ করতে পারবো আমার ভেতরে কতটুকু যোগ্যতা আছে এটা আমার রব জানেন আমার সস্তা জানেন আমাকে কখন কোন যুগে পাঠাতে হবে এটা আমার রব জানেন যে সমস্ত আমল গুলোকে মানি না অরসলের যুগে এইরকম কোন আমল সরাসরি না মানলে তার ইমান চলে যেত কিন্তু আজকের যুগে আইসা ওগুলো একটু সহনীয় হয়েছে যে খাবারে ওয়াহেদকে কেউ না মানলে তার ইমান যাবে না হা সে গুণাহার ওই আক্ষেপ না করি আল্লাহ ভালো বুঝেছেন আমাকে আপনাকে কখন পাঠাইতে হয় তো আমরা এক হিসাবে তো বেঁচে গেছি আমাদের যে চরিত্র এই চরিত্র ছোট আমল গুলোকে অস্বীকার করতেছিলাম এগুলাকে জরুরত মনে করতেছিলাম ওই যে বলতেছিলাম শুরুতে হিজবুত্তা হিদের প্রতিষ্ঠাতার কথা বায়িত খান পণ্নি তিনি তার এক জায়গায় লিখেছেন বইয়ের মধ্যে আমার কাছে বই আছে বহু কষ্ট করে তাদের সমস্ত বইগুলো সংগ্রহ করেছে তো তিনি এক জায়গায় আজকালকার মুসলমানরা দাড়ি টুপি পড্ডা এই সমস্ত তুচ্ছ ছোটখাটো বিষয় নিয়ে পড়ে আছে অথচ তাদের অনেক বড় কাজ ইমানের বিষয়ে তাদের কোনো খবর নাই এইরকম বিষয় যদি কেউ চিন্তা করেন তার ইমান থাকবে না আপনি দাঁড়িয়ে রাখেন না এটা এক হিসাব আপনার ইমান যাবে না ওই যে বলেছিলাম এই জাতীয় আঙুলগুলো আপনি করছেন না আপনার ইমান চলে যাবে না গুনা গার হবে শূন্যতে মহাক্কাদা ছেড়ে দিলে গুণগার হয় ইমান চলে যায় না অস্বীকার করলে মানবো না এ কথা বললে ইমান চলে যাবে না কিন্তু তাচ্ছিন্ন করলে প্রত্যেক ইমান চলে যাবে পর্দা করেন না এক হিসাব টুপি পড়েন না এক হিসাব দাঁড়িয়ে রাখেন না এক হিসাব শূন্যদের উপর চলেন না হিসাব আপনার কাছে পাশ্চাত্য সভ্যতা ইহুদি খ্রিস্টানদের সভ্যতা তাদের আখলাপ তাদের চরিত্র তাদের তেহীব তাম সংস্কৃতি আপনার কাছে ভালো লাগে সেটা এক হিসাব এটা আপনার ইমানই দুর্বলতার লক্ষণ সেটা এক হিসাব কিন্তু তাদেরটাকে মহাব্বত কই রাখ ইসলামের সমস্ত বিধিবিধানগুলিকে তা ছিল করা নিঃসন্দেহে এর ইমান থাকবে না এই জন্য এই বিষয়গুলো খুব খেল রাখা খুব খেল রাখা আমি আলেম হতে পারি নাই এটা আমার দুর্ভাগ্য দুর্ভাগ্য মনে রয়েছে আমি আলেম হতে পারি নাই এটা আমার জন্য আমার কথা আল্লাহ রসুল বলেছেন আলিমান হয় তুমি শিক্ষক হও অথবা ছাত্র হও দিনের তৃতীয়টা হইতে যায় না অন্য আদেশে আসছে অথবা সহযোগী হোক চতুর্থটা হইতে যায় না। তাইলে কিন্তু ধ্বংস হয়ে যাবে ধ্বংস অনিবার্য এখন আমি আলেমও হলাম না ছাত্রও হলাম না সহযোগিতা সাহায্যকারীও হলাম না মহবত কর্মওয়ালা হলাম না উল্টা তাদের তাদেরকে নিয়ে তাচ্ছিন্ন করলাম আল্লাহ রসুলের বক্তব্য অনুযায়ী আমার জন্য ধ্বংস অনিবার্য গোটা দুনিয়া ঘুরে ঘুরে যা দেখছেন যেভাবে দেখছেন পরিবেশ পরিস্থিতিগুলা গুলা লেখে আনছেন আমাদের জন্য এগুলা অনেক বড় শিক্ষার এজন্য আমরা এগুলো পড়ি বড়দের সফর নামা পড়ি তো হাজার মুফতি তকে চাকু নিব ডান হাতে চামচ নিব আর বাম হাতে খাবো কাটবো ডান হাতে বাম হাতে খাবো এটা সুন্দর খিলাফ বখারি শরীরে নিবায় কাছে সমস্ত ভালো বিষয়ে ডানটা পছন্দ ছিল রসুল জুতা পড়তেন থেকে শুরু করতেন কাপড় পরতেন ডান থেকে শুরু করতেন খানা খাইতেন উল্টা গুলা টয়লেটে যেতে বাম পা দে যেহেতু অনুত্তম জায়গা ঘর থেকে বের হইতে বাম পা দেহে অনুত্তম জায়গা আমার আগের অবস্থান থেকে পরের অবস্থান যদি অনুত্তম হয় সেটাকে বাম পাও দিয়ে গ্রহণ করা আগের অবস্থান থেকে পরের অবস্থান যদি উত্তম হয় সেটাকে ডানপাই দিয়ে গ্রহণ করা বাহির থেকে মসজিদ উত্তম ডানপাই দিয়ে গ্রহণ করা রসুল মোহ করতেন ভালোবাসতেন রসুলের পছন্দনীয় বিষয়গুলো। তাদের মহকে উসমানি হাফিজার উল্লাহ এটা হল আমাদের আমলের তর্জ রসুলের কাউকে অন্যায় করতে দেখলে তাকে বলা চুপ না থাকা চুপ থেকে যদি সামর্থ্য থাকে পরিবর্তন করে দিতে বলেছেন তা হাজার সুন না হাজরত হফ্লা বললেন ভাই এটা তো সুন্নতের খিলাফ আপনি খাচ্ছেন ডান হাতে খান চাকরুটা চামচটা বাম হাতে নেন खानी सरुण अवस्था मुसलमान आज छोटो विषय जड़ाइ आगुला दीचे তারা সমাজে এত বাজে অবস্থা এই জন্যই যে এখনো তারা ছোট বেরো বিষয়গুলো এই বক্তব্য একজন মানুষের ইমানকে খেয়ে ফেলার জন্য যথেষ্ট ও দুস্থ মুরব্বী আল্লাহর হস্তে বলি আল্লাহর হস্তে বলি আপনি দাঁড়িয়ে রাখেন নাই আমি বলি না আপনার ইমাঞ্চলে গেছে আপনি শূন্যতির উপর চলেন না আমি বলি না আপনার চলে গেছে আপনি পর্দা করেন না আমি বলি না আপনার গেছে কিন্তু মনে রেখে আপনার ইমাঞ্চলে যাওয়ার জন্য যথেষ্ট আল্লাহ মাসে সতর্ক জবানকে সতর্ক কি আল্লাহ তাহাজ বলে আমি তাকে বুঝাইলাম অনেক দূর বুঝাইলাম ভাই মুসলমানদের উন্নতি ওই জাহাজতে রহমতুল্লাহ আরেক যে বক্তব্য দিয়ে গেছে ওই বক্তব্যটা হচ্ছে বক্তব্য চাই চিরন্তন বক্তব্য সেটা হচ্ছে এই ওই সালাহাটি এই উন্মতের কামিয়াবি সফলতা ওই রাস্তাটি যে রাস্তায় পূর্বের উন্মত সাহাবে এক সোনালী যুগের মানুষরা যেই রাস্তায় উন্নতি করেছেন আফির হাজির উম্মা এই উন্নতের শেষ যারা তাদের জন্য সফলতার রাস্তা ওই একটাই বিকল্প কোন রাস্তা পাশ্চাত্যের অনুসরণ করে মুসলমান উন্নতি করবে এটা অসম্ভব মুসলমানের উন্নতির রাস্তা একটাই সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ছোট ছোট্ট সুন্নত গুলাকে আকড়াইয়া ধরলে মুসলমান উন্নতি করবে বক্তব্য তো এক লোক খেজুর গাছের মাথায় উঠছে কোন কারণে ওঠার সময় তো আল্লাহ উঠছে গেছে এখনকার নাম তোমার বড় মুসলিম খেজুর গাছের মাথা থেকে কেমনে নামবে নামতে গেলে কাটা বিস্যা গ্রাম গ্রামের মানুষ তারাও পেরিসান পাশের গ্রামে পাশের এলাকায় একজন চালাক মানুষ আছে আমরা তার পরামর্শ নিতে পারি তো চলো তো পাশের এলাকার ওই বিজ্ঞ মানুষটাকে আনা হয়েছে বুদ্ধিমান অভিজ্ঞ কি সমস্যা ভাই বলে যে ওই যে খেজুর গাছের মাথায় আমাদের ব্যক্তি তো বড় একটা রশি নিছিস খেজুর গাছের মাথায় ওই রশি ফেলাইছে বলে এখন কি করা বা তোমার কোমরে বাঁধ শক্ত করে তো ওই ব্যাপার কোমরে রশিটা খুব শক্ত করে বাঁধছে বলে এখন কি করা তো গ্রামের মানুষকে ওই বুদ্ধিমান মানুষ বুদ্ধি দিচ্ছেন যে এখন সবাই মিলে ওই ওষুধে যখন সবাই মিলে টান দিচ্ছে ওই বেচারা চেয়ে মারাই গেছে এখন তো গ্রামের সবাই তুমি কি করলো এটা আমাদের জিন্দা মানুষটাকে এইভাবে মারা বেড়াল বলে এটা এমন হবে আমি তো বুঝি নাই এই পদ্ধতিটি তো আমি আগেও মানুষকে বাঁচাইছি কোথায় বাঁচাইছি বলে আমাদের এলাকায় কুয়ার মধ্যে এক মানুষ করছে তাকে বাঁচানোর জন্য আমি একই পদ্ধতি গ্রহণ করছিলাম কোমরের রসিবাড়ীরা সবাই করলা খেজুর গ্যাসের মাথায় যায় যে তাকে বাঁচানোর জন্য রাস্তা একটা কূপের মধ্যে পড়ে আছে যে তাকে বাঁচানোর রাস্তা একটা উভয়ের ক্ষেত্রে একই রাস্তা গ্রহণ করলে মৃত্যু ছাড়া উপায় নাই ধ্বংস অনিবার্য তারা মুক্তি পাবে যে রাস্তায় তুমিও যদি মনে করো একই রাস্তায় তোমার মুক্তি তাহলে তোমার জন্য মৃত্যু আর ধ্বংস জাহান্না অনিবার্য তোমার মুক্তির রাস্তা ভিন্ন তাদের মুক্তির রাস্তা ভিন্ন যেই রাস্তায় তারা দিন দিন উন্নতি করছে ওই রাস্তায় তুমি জিন্দগিতে উন্নতি করতে পারবা না তোমার উন্নতির রাস্তা দুনিয়ার লাইনে আখরাতের লাইনে আখরাত উভয় জায়গায় ছোট্ট ছোট্ট সুন্দরকে আক্রয়া ধরে এটাই আমাদের উন্নতির রাস্তা মন্তারামাজরি এই জন্য বলি খুব খেয়াল করে করে আমরা আজবুলশাল একটু সময় লাগবে রবি উল্লা যায় ইনশাআল্লাহ খেয়াল করে করবে ছোট্ট ছোট্ট সুন্নত গুলা দৈনন্দিন জীবনের যে সুন্নত আলহামদুলিল্লাহ আমাদের কাজও চলতেছে মাদ্রাসায় দৈনন্দিন জীবনের মুসলমানের দৈনন্দিন জীবনের সুন্নত গুলাকে একত্রিত করে আপনাদের সামনে বেশ করার মেহনত চলতেছে কাজ করতেছে আসতে আপনাদের সামনে আসবে সেই বিষয়টা ইনশাল্লাহ বিষয় মানে বই একটা বই আকারে আসবে ইনশাল্লাহ ইন আল্লাহ ইনশাআ যে কথাই ছিলাম ওখানে আবারও যাই শেষ করার জন্যে ও ভাই আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামের থেকে ছোট্ট সুন্নত হোক দিন শরীয়ার ছোট্ট থেকে ছোট্ট আমল হোক আমি করতে পারি আর না পারি আমার জবান দিয়ে আমার আচরণে আমার আহ্লাখের আহ্লাহ আর চরিত্র দ্বারা সাজানোর তৌফিক দান করেন আমি একটা এলান শুনি একটা এলান শুনি মনোযোগী আলহামদুলিল্লাহ আপনারা জেনে আসছে দেখে আসছেন আমরা প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বুধবার প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় আমাদের মসজিদে ইসলামী একটা মাহফিল করি চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের শ্রেষ্ঠ আইন যারা বুজুগ যারা তাদেরকে এনে এনে আপনাদেরকে কিছু নসিহত এর কথাগুলো শোনানোর জন্য চেষ্টা করে যাচ্ছি আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের এই মাসের ডেট হচ্ছে বারো বারোই সেপ্টেম্বর বুধবার এটি দ্বিতীয় বুধবার এই মাসের বারোই সেপ্টেম্বর বুধবার বাদ ঈশা আল্লাহ আমাদের এই মাসের অতিথি হচ্ছেন আমাদের অনেকের জানা গাজীপুর কাপাসিয়া মাধ্য মিজানুর রহমান চৌধুরী হাজিরা যিনি অনেক বড় মানুষ হাকিম মুল থানুকুর রহমতুল্লাহ আলে বড় খলিফা হজরত আবরুল হক রহমতুল্লাহ আলে আছেন তাদের মধ্যে অধ্যক্ষ মিজানুর রহমান হাফিজ তিনিও একজন বড় বুজুর্গ মানুষ তিনি আসবেন সাথে তার মুড়িদ তার সাগরিত আমাদের আগেও এসছেন অতিথি হয়ে সকলের গ্রহণযোগ্য সকলের কাছে মক্কা থেকে আমাকে ওয়াদা করেছেন ইনশাআল্লাহ আমি আসবো কালকে হস্ত থেকে আসছেন খালি সাহেব এই তিনিও আসবেন ইনশাআল্লাহ ওয়াদা করেছেন তো এই দুইজন বড় মানুষকে আমরা পাচ্ছি এই এই সপ্তাহে এই মাসে ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে মুসল্লীগ আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে দিয়ে দিতে আওয়া ইনশাআল্লাহ আসবো সঙ্গীদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করে না